চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এক কর্মীর পিতার অভিব্যক্তি বিধৃত হয়েছে এভাবে ওবা হামানoverline গমইয়ে শাসনতন্ত্র আর ফাওারাও খোদা সিনাইয়ে ওবা হামানoverline গমইয়ে শাসনতন্ত্র আর ফাওারাও খোদা সিনাইয়ে অবা সম্মান বরুমে শাসন তন্ত্র আর পোয়ার সদা সিনাই শাসনতন্ত্র আর পোয়ার সদা সিনাই তুলি উনি আশা সন্দ্র গামচতু উনি আশা সন্দ্র গাম কিছুমান তাস্ত নুজাম কিছুমান তাস্ত নুজাম বহুদিন আল্লা বহুদিন আল্লা ইসলাম সাই অবা সম্মান বারু গমই শাসন তন্ত্র আর পোয়ারও খা সাইয়ে অবা হামান বারু গমই শাসন তন্ত্র আর পোারও হদা সাহু যায়। বইতাল করি বুয়া বাদ পানি না খায় ওমা বাদ পানি নখায় বহু দুই আই বই দিদি যায় বইতাল পরি বৌ বাদ পানি নখায় ওমা বাদ পানি নখায় ওমা কদিন বাদে বুয়া সাথে শাসন তন্ত্রত গিয়ে অবা হমান বড় গমিয়ে ওবা হমান বার গমই শাসন তন্দ্র আর পো আর হদা সাই ওবা হমান বার গমই শাসন তন্দ্র আর পো আরও হদা সাই পারুজি বিশিআর টিভি আসছে তার গমই শাসন তন্দ্র আর বোয়ারে হুদাসী নাই ওবা হমান বর গম শাসন তন্দ্র আর বোয়ারে হুদাসী নাই আর বুবার বলে শাসন তন্ত্র আর পু আই বারবনে শাসন তন্ত্রে রাত উড়িয়ে রে তাজ নামাজ স্মরে ও ভাই রাতে উড়িয়ে রে তাজ নামাজ মরে আর ভুয়ানোর সালান জানাই আর পুয়ানোর সালান জানাই ওবা হন বর্গমে ওবা হমান বর্গমে শাসন তন্ত্র আর পুয়ারে সিনাই ওবাহ হামান বরগুমাই শাসনতন্ত্র আর বোয়ারে ওদাছি নাই শাসনতন্ত্র এই দেশ ইসলামিক শাসন শাসনতন্ত্র এই দেশ ইসলামিক শাসন জেহারনে বাদর হাইয়ে নবী ओलीগন জেহারনে বাদর অবা সম্মান বর গম অবা আর পোয়ারে হুদা সাই অবা সম্মান বড় আর বোয়ারে হুদা সাই অবা সম্মান বড় গমই অবা সম্মান বড় গমই শাসন আর পোয়ারে হুদা সিনাই